আপনি যখন অমুসলিমদেরকে দাওয়াত দিবেন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার এটা একটা মূলনীতি এই আয়ানটা কুলিয়া আহলাল কিতাব হে রাসুল আপনি বলেন হে আহলে কিতাবেরা এই না। এটা উসুল দাওয়া উসৌলের দাওয়া যদি না জানেন তো দাওয়াতে কোনো রেজাল্ট আসবে না উল্টা রিয়াকশন হবে দাওয়াত দিতে যাই উপকার তো হবেই না দাওয়াত দিয়ে ক্ষতি হয়ে যাবে যদি আপনি উসুলুদ্দাওয়া না জানেন উসুল উদ্া হল আপনি যে অঞ্চলে যে এলাকা যেখানে দাওয়াত দিবেন সব জায়গার দাওয়াত আপনি বাংলাদেশের দাওয়াত দিবেন এখানের দাওয়াত যেরকম হবে আপনি সৌদি আরবে মানুষদেরকে দাওয়াত দিবেন ওটা একই হবে না বা আপনি আমেরিকা দাওয়াত দিবেন সেটা একই হবে না এক এক জায়গার এক এক নিয়মে এক এক সিস্টেমে দাওয়াত দিতে হবে এটা উসুলাওয়া প্রথমে আপনি চিন্তা করতে হবে যে আমি এই যে এলাকা দাবাতটা দিব এই এলাকার মানুষের সবচেয়ে কঠিন জটিল সমস্যা কোনটা মানে এই এলাকার মানুষ সবচেয়ে বড় সিরিক কোনটার মধ্যে নিপতিত আছে আপনাকে গবেষণা করে বের করতে হবে আপনি প্রথম দাবাত দেওয়া শুরু করবেন ওই ওইটা নিয়ে ওই সেরেকটা এখন ওই সেরেক বাদ দিয়ে আপনি ছোটো বিষয় নিয়ে শুরু করে দিলেন জগড়া জাতি তর্ক বিতর্ক তখন দাওয়াতের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে আপনার অনেক ভাই আমাদের দাওয়াত দাওয়াতের পদ্ধতি জানান অনেকগুলা বিষয় যে বিষয়গুলা নিয়ে আমাদের মধ্যে এই দেশের মুসলিমদের মধ্যে কারো কোনো একতালাপ নাই এরকম হাজার হাজার বিষয় আছে যেগুলা নিয়ে বিনা একতালাপ তো বিনা একতালাবি বিষয়গুলা নিয়েই তো আমরা দাওয়াতের কাজ করতে পারি ধরেন যে সেরেকগুলো আছে অসংখ্য সেরেক বিষয় এগুলো তো আমাদের সাথে একমত এরকম শত শত জিনিস আছে আচ্ছা বে যিনি নামাজ পড়েই না তার সাথে যে পৃথিবীর কোনো দেওবন্দি বা বেরলবি বা অন্য কারো এরকম মত আছে যেরা হকের উপরে আছে একমত সেটার কাজ শুরু করি মত খাওয়া যে হারাম এই বিষয়ে বাংলাদেশের কোনো আলমের দ্বিমত আছে কেউ কে বলছে মত খাওয়া হালাল তাহলে আমরা যদি শক্তির বিরুদ্ধে কাজ করি তাহলে এই দেশের কোন আলমেটার বিরোধিতা করবে আচ্ছা বেপরদা চলাফেরা করা হেজাববিহীন ঘুরাফিরা করা এটাকে বাংলাদেশের কোন আলমের মতো সবাই তো সবার দৃষ্টিতে এরকম শত শত বিষয় আছে যেগুলো নিয়ে কারো কোনো একতালাপ নেই সেগুলা নিয়ে কাজ না করে ওই ছোটখাটো কয়েকটা বিষয় যেগুলা নিয়ে হয়তো মত একতালাপ আছে সেগুলাকে আমরা মনে করতেছি যে দিনের বিরাট এক বিষয় সেইগুলো নিয়ে ঝগড়া জাতি মারা মারি অবস্থা খুব খারাপ এটা হলো না বুঝা দাওয়ার মূল নীতি বুঝতে হবে আরেকটা হলো এখানে প্রথমে যেই বিষয়গুলো নিয়ে এক তালাফ নাই সেই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে তারপরে এক পর্যায় গিয়ে তারপরে যে বিষয়গুলো নিয়ে এক তালাফ আছে সেগুলো আপনি প্রথম এলাকার সব মানুষকে নামাজি বানায় পেলেন যে বেনামাজি এর জন্য তো এগুলো কিছুই না যে বেনামাজি তার জন্য কি রাবলিয়া দেন সুন হ্যাঁ যে বেনামাজি তার জন্য আমিন জোরে বলা শুননত না আসতে বলা শুননত এত নামাজে পড়ে না সহি কোনটা বিষয় এগুলা হলো অনেক ফোরের বিষয় পরের বিষয় আগে চলে আসছে আগের বিষয় ফরে চলে গেছে মাঝখান দিয়ে নামাজি নামাজি মারামারি বেনামাজিরা খুব আরামে নামাজে পড়ি খুব আরামে আছি। যারা নামাজ পড়ে তারাই তো ঝগড়া করে তারাই মারামারি করে আমরা নামাজে পড়ি না তারা নিশ্চিন্তে খুব খুশি খুব মজায় আছে যে শয়তান বলতেছে যে আমি তো আমার দল নিয়ে খুব সুন্দর আছি এই আমার দলের উপরে কেউ হামলা চালায় না বরং তারা নিজেরা নিজেরা নামাজিরেই একজন আরেকজনের উপরে হামলা চালায় এটা হলো দাওয়ার মূলনীতি বুঝতে হবে আল্লাহ শিখাচ্ছেন তোমরা আসাই না যে কালেমা আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো আবাদত করবো না গোলামি না এই উসুলের ক্ষেত্রে ইহুদিদেরও দিমত নাই খ্রিস্টানদেরও দিমত নাই মুসলমানের ইহুদিরও বলে আমরা আল্লাহর আল্লাহর আল্লাহর সবাই তো আল্লাহর আবাদতের কথাই বলে কেউ কি বলে আমরা আল্লাহর আবাদত করবো না অমুকের আবাদত করব এরকম কেউ আছে তাহলে আমরা সবাই এক হইতে পারি না কেন আমরা সবাই এই বৃত্তিতে এক যে আল্লাহ না আবুদা ইহ আমরা আল্লাহ ছাড়া আর কার আবাদত করবো না আল্লাহর সাথে কাউকে আমরা সেরেক করব না এই ব্যাপারে আমরা সবাই এক সবাই কেউ কি আমরা করব। সবাই সেরেকের বিরুদ্ধে সুতরাং আপনার দাওয়াত হবে তাও আল্লাহ না ব্যাপারে আমরা সবাই এক সবাই তাওহিদ মেনে চলতে চাই তাহলে আমাদের দাওয়াত হবে যে আসেন আমরা একমাত্র আল্লাহর আবাদত করি দুই নম্বর দাওয়াত আমরা একজন আর একজন কে রব হিসাবে গ্রহণ করব না এই তিন মূল যদি মেনে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই একটা হলো তাহিদ আর একটা হলো সেরেক থেকে মুক্ত থাকা আরেকটা হলো